লা মানবতা সমাধান যে আলোচনাটি আপনাদের সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে একটি গরু এবং একটি বাঘ কথা বলেছিল এবং তাদের কথা কি ছিল আল্লাহ কেন তাদেরকে এভাবে কথা বলার শক্তি দিয়েছিলেন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর আলোচনা থেকে সেটা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ আসুন প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের স্টুডিওতে যে সমস্ত বিজ্ঞ আলোচক বৃন্দ এসেছেন তাদের সঙ্গে প্রথমেই আমার ডানে রয়েছেন ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালাম আলাইকুম ওরা এবং আমার মায়ে রয়েছেন এবং দেখছেন আপনারা বামে অবস্থান নিয়েছেন আমাদের আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা এই ঘটনাটি হাদিসের আলোকেই আমরা এটা পরিবেশন করবো চলে যাচ্ছি শেখ আহমদুল্লাহ জি শেখ ইমামি রহমতুল্লাহ আলাই তিন চারশো একাত্তর নম্বর হাদিসের অধীনে এই ঘটনাটি উল্লেখ করেছেন আর যথারীতি এরও বর্ণনাকারী সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হরে তালান ঘটনা ছিল এরকম যে একদিন ফজরের সালাত আদায়ী করার পর নবী করিম সোল্লি সাল্লাম সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন অতপর সাহাবিদিরকে লক্ষ্য করে তিনি বললেন যে এক লোক তাঁর যে গরু ছিল এ গরুর পিঠে সাওয়ার হয়ে এসে যাচ্ছিল এবং তার হাতে একটি শৌথ বা ছড়ি ছিল এই ছড়ি দিয়ে সে গরুকে আঘাত করছিল এই চাবুক দিয়ে সে আঘাত করছিল আর গরুর উপরে সা কষ্টের আতিশয্যে একটা পর্যায়ে আল্লাপাকানার কুদরত আল্লাহতলা প্রকাশ করলেন আল্লাহ তালা গরুর জবান বা ভাষা খুলে দিলেন মানুষের ভাষায় কথা বলার শক্তি আল্লাহ তালা গুরুকে দিয়ে দিলেন মানুষের ভাষায় গুরু হঠাৎ করে বলে উঠল ইন্না লম্নিহাদা আমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয় নাই ইন্নামা খলিকনালিল হার্স আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইচ্ছাসাবাদের জন্য আমাদের উপরে চলার জন্য আমাদেরকে বাহন হিসাবে ব্যবহারের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি এই কথা শুনে আশেপাশে যারা শুনতে পেয়েছিল অন্য সাধারণ মানুষ সকলে আশ্চর্য হয়ে গেছেন এবং বললেন যে গুরু কথা বলে এটা কিভাবে সম্ভব ঘটনাটি বর্ণনা করার পরে নবী করিম সাল্লা সাল্লাম বলেন ও মিনুবিহাদা আনা ও আবু বকর ও অমর ওমা হুম এই ঘটনাটির প্রতি আমি ইমান এনেছি আমি বিশ্বাস করি এটি সত্য কারণ আল্লাহ তালা যেহেতু ওহির মাধ্যমে জানিয়েছেন অতএব ঘটনার সত্যতার স্বীকৃতি দিলেন তিনি নিজে এবং পাশাপাশি উল্লেখ করলেন অবকর ওমর তারাও আমার সঙ্গে এর স্বীকৃতি দিচ্ছে এই হাদিসটি বর্ণনা করার পরে এটি একটি স্বতন্ত্র হাদিস আরেকটি ঘটনা যেটি আপনি ইঙ্গিত করছিলেন বাগের ঘটনা সেটা স্বতন্ত্র আরেকটি ঘটনা কিন্তু পাশাপাশি একই বিষয়ে প্রায় সেটি ছিল এরকম সেটিও শৈবুখারি বর্ণায় এসেছে যে এক লেক রাখাল ছিলেন অনেকগুলো বকরি তিনি চড়াচ্ছিলেন প্রতিমধ্যে কোনো একটি বাঘ এসে আক্রমণ করে সেখান থেকে একটি বকরি নিয়ে চলে যেতে লাগলো লোকটি সাধারণ নিয়ম অনুযায়ী বাঘের মুখ থেকে ওটা ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো এবং কোনো একভাবে সফল হয়ে সে ছাড়া নিল নেওয়ার পরে আল্লাহ ফকর ইসাদ যে বাঘের মুখ বা জবান খুলে দিলেন মানুষে বাসায় কথা বলার শক্তি দিয়ে দিলেন তখন সে বলে যে তুমি আজকে আমার হাত থেকে রক্ষা করলে একদিন যেদিন তুমি থাকবে না বা তুমি কোনো কাজে থাকবে বকুলি একা পাবো আমি আমার গ্রুপ সহকারে আসবো আক্রমণ করো তখন তুমি কীভাবে ঠেকাবে এই কথাটি শুনেও আশেপাশে মানুষ আশ্চর্য হয়ে গেছিলেন এই ঘটনার পরেও রসুল আকরাম সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে আমি এই ঘটনার প্রতি ইমান এনেছি এটিকে বিশ্বাস করেছি আমার সঙ্গে বিশ্বাস করেছে অবক্য় এবং অবক্ক এই ছিল মোটামুটি ঘটনা দিবস ধন্যবাদ আপনি সুন্দরভাবে দুটো ঘটনা হাদিচের অনুবাদ করে আমাদেরকে শোনালেন তো শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে যাচ্ছি যে এই যে অলৌকিক ঘটনা ঘটল যে বাঘ এবং গরু তারা কথা বলল। বললো আরিম সাল্লাম নিজেই বলছেন যে আমি এটা বিশ্বাস করেছি আমার প্রখ্যাত দুইজন সাহাবি এটা বিশ্বাস করেছেন তাহলে এখানে তো অবিশ্বাসের কোন। मान लेते हादीम एक गुरु कथा हादीों पवा जाए রাসুল সাল আলি সাল্লামের যুগে কোনো এক সাহাবির উঁট ছিল সেই উঁটকে ঠিকমতো খাওয়া দিত না ক্ষুধার্থ কঠিন জ্বালা সহ্য করে উঁট থাকা অবস্থায় এই উঁট মালিকের বিরুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করেছিল যে সে আমাকে ব্যবহার করে কিন্তু আমাকে ঠিকমতো খাওয়া দেয় না তো এ ধরনের আল্লাহ সুবহানা হুয়া তালা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় মানুষের মাঝে প্রকাশ করে থাকেন যে আজকে আসলেই একটু চিন্তা করলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় আমরাও আল্লাহর সৃষ্টি গরু ছাগল সেগুলিও আল্লা সুবহান আফাত আল্লার সৃষ্টি আল্লাহ রাবুল্লা আলমিন আজকে আমাদেরকে বাকশক্তি দিয়েছেন বহুভাবে বহু ভঙ্গিতে আমরা কথা বলতে পারি তাদেরকে সে ধরনের বাকশক্তি দেওয়া হয়নি যদি বিষয়টি উল্টা হয়ে যেত যে আল্লাহ তাদেরকে বাকশক্তি দিতেন আমাদেরকে শুধু ইশারা ইঙ্গিতমূলক কিছু নমনীয় কথা থাকতো তাহলে এমনও তো হতে পারত আল্লা রাবুল্লাহ আলামিন করতে পারতেন এটাই যেন আল্লাহ আল্লা সুহানা হাত দেখাতে চাচ্ছেন যে আল্লাহ রাবুল্লাহ আলামিন, যার বাক নেই তাকে বাকশক্তি দিতে পারেন আবার যার বাক রয়েছে তার বাকশক্তিকে হরণ করে নিতে পারেন সুতরাং মানুষের উচিত মানুষের কর্তব্য আল্লাহর দেওয়া এ নে অপব্যবহার না করে এ আমাদের সঠিকভাবে ব্যবহার করাই মানুষের আছে। আসলে আমি নিজেকে সংবরণ করতে পারছি না যে ঘটনা দুটি শুনলাম তার প্রভাব আমাকে এমনভাবে প্রভাবিত করেছে যে আল্লাহাকের কয়েকটি আহ এত মনে পড়ে গেল কেমন তখন আল্লাহ আসলে বাঘ কথা বলেছে গুরু কথা বলেছে আমরা আশ্চর্য হচ্ছি আমরা আশ্চর্য হচ্ছি কিন্তু কিছুই না আল্লাহ রাবুল আলমিন রসুল করিম সাল্লামের মাধ্যমে দুটি ঘটনা আমাদের জানিয়ে দিলেন যে উম্মান হও আজকে তোমরা যাদেরকে মনে করছো বাঘ রুদ্ধ একদিন আল্লাহ পাক তাদেরকে তাদের বাক খুলে দেবেন তখন তোমরা কোথায় যাবে নিজের আমলের দিকে একটু লক্ষ্য করো আমি বাগের অধিকারের কথা বলছি না গরুর অধিকারের কথা বলছি না তাদের অধিকারের কথা আছে আসবে কথা আসবে কিন্তু আমি এই কথা আমার নিজেকে এবং আমার প্রিয় দর্শক ভাই বোনদেরকে আমি বলতে চাই যে দেখুন আমরা মাটি খুঁড়ি মাটি কোনো আমাদের বিরোধিতা করে না প্রতিবাদ করে না আমরা বিভিন্ন জিনিসকে ব্যবহার করি তারা প্রতিবাদ করে না কিন্তু মনে রাখবেন এই সকল জিনিসগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এরাই ক্যামতের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবে গৃহপালিত পশু যেগুলো আমরা ঘরে পালন পালন করি গরু ছাগল থেকে নিয়ে আরম্ভ করে এমনকি পাখিও অনেকে শখের বশত ঘরে পালন করে ঠিক করে থাকে জি আমরা যদি তাদের হক আদায় না করি তারাও কিন্তু আমাদের বিরোধিতা করবে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জ্বালাবে সর্বোপরি যে জিনিসটি আমাকে বেশি আপ্লুত করেছে আমাদের এই চোখ আমাদের এই কান আমাদের এই হাত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলিকে আজ আমরা ব্যবহার করছি বিভিন্ন ভাবে নানা এরা সাক্ষী হয়েছে যেগুলি কথা কিন্তু আল্লাহ তো কথা বলি শেখ জি অনেক ধন্যবাদ শেখ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা একটু ভাববার বিষয় এখানে যে কথা আমাদের সাহেব বলতে চাচ্ছিলেন যে জীব জগতের এবং জড় জগতের অনেক কিছুকে আমরা যতেচ্ছা ব্যবহার করছি এই মাটি খুঁজছি এর উপর দিয়ে রাস্তা ব্রিজ নির্মাণ করছি সবকিছু ঠিক আছে কথা বলে না কিন্তু কামতের মাঠে আল্লাহ তাদেরকে কথা বলার সুযোগ দিবেন। আমরা যদি এগুলা করে আল্লাহর আনুগত্য করি এদের কোনো আবেদন থাকবে না কোনো নালিশ থাকবে না আর যদি আমরা আল্লাহ নাফরমানি করি সব জীব জগৎ জড় এবং আমার নিজের অঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয়টি একটু ভাবি এবং ভাববার বিষয় বটে আসুন আমরা এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরেই আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা হাফিজ হাজবুল্লাহ বিনাম্মদার হোসেন। मान दिए चलम संसर्गे প্রতি বুধবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল টায় বাংলাদেশে আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ সম্পূর্ণ মানবতার জন্য সফলতার উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ আলিউলাম ছাড়া আর কারোর অনুসরণ অনুকরণ করব তিনি যেটা করেছেন সেটা করা যেটা করেননি সেটা না করা যতটুকু করেছেন জানুন সেই বার্তা যার উপরে অর্জন করা যায় সন্না পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিরতির পরে আমরা সেই আলোচনা ধারাবাহিকতায় ফিরে আসতে চাচ্ছি যেটা হাদিসের আলোকে আমরা জানতে পারলাম বাঘ এবং গরু একদা কথা বলেছিল আল্লাহ সুবাহনতালার এই কুদরতের নিদর্শন তিনি প্রকাশ করেছিলেন এর মাধ্যমে আমরা কী শিখতে পারি কি শিক্ষণীয় বিষয় আছে তার প্রধান আমি মনে করি ওইটাই প্রধান আমাদের শিক্ষার দিক যে আল্লাহা সুবাহ দুটি পশু বা দুটি নয় আরো বিভিন্ন ঘটনায় বিভিন্ন পশুকে আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছেন মানুষের মতো করে তারাও কথা বলে তাদের ভাষা ভিন্ন মানুষের মতো করে কথা বলার শক্তি দিয়েছেন এটাই আশ্চর্যের বিষয় ছিল আজকের বস্তুবাদের এই যুগে এসে আমাদের দর্শক শ্রোতাদের কারোর মনে সংশয় বা প্রশ্ন জাগতে পারে যে ভাগ কথা বলল সে তো আজকের পৃথিবীতে কোথাও মানে এটা কোনো ঘটনা নয় এটা কীভাবে হতে পারে আমি তাদেরকে লক্ষ্য করে বলবো আল্লাহর নবীর দেওয়া এই ঘটনাটি আপনি বিশ্বাস করবেন তার পক্ষে একটা লজিক আছে অন্ধ অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই ইসলামে বিশ্বাস করতে বলে না আপনাকে প্রত্যেকটি বিশ্বাসের পিছনে যুক্তি আছে আমি আমি সে আল্লাহ গোরের মুখ দিয়ে কথা বলেছেন এটা তো নির্দেশে আমি নিজে এই ঘটনাকে ইমান আনলাম এটা বলে আমাদেরকে আহ্বান করছেন যে আল্লাহর দেওয়া ওহির প্রতি ইমান আনতে আর এর চাইতে গুরুত্বপূর্ণ লজিক যেটা আমাদের মহাতার আম আলোচনা করছিলেন যে ভাই আশ্চর্য হচ্ছেন গরুর কথা শুনে আপনার চোখ যদি কথা বলা শুরু করে দেয় কান হাত মুখ আমাদের সমস্ত অঙ্গ যদি কথা বলা শুরু করে দেয় তো সেটা কত আশ্চর্যর ঘটনা ঘটবে আর কোরআন তো সেটাই বলছে সুরাই ফুসিলাতে যে আল্লাহকে আমাদের ময়দানে এগুলোকে বাক শক্তি দিয়ে দিবেন এরা আপনার আমার পক্ষে বিপক্ষে ফরিয়াদ করবে কি আমাদের ময়দানে ভালো হলে পক্ষে মন্দ হলে বিপক্ষে ফরিয়াদ করবে আজকে এই গরু তার নিজের বিরুদ্ধে করা জোলম অবিচারের প্রতিবাদ সে করেছে ওঁট আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে নিজের বিরুদ্ধে করা অবিচারের বিরুদ্ধে ফরিয়াদ করেছে সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি দিন আসবে যেদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বয়ং আমাদের বিরুদ্ধে কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গলে পরে আল্লাহ মাফ করু আমার হাতগুলো যখন কথা বলবে আমি কি চুপ করে বসে থাকবো আমি তো বলবো লিমা লিজুলিমা সাহিত আর তোমাদের জন্যই তো সবকিছু করেছিলাম তোমরা আমার বিপক্ষে গেছো এখন তারা কি বলবে কালু কতগুলো ক্যামেরা আমাদের তাকিয়ে আছে এবং এই ক্যামেরার মধ্যে আমাদের কথা আমাদের অঙ্গভঙ্গি আমাদের সবকিছু আমরা দেখতে পাচ্ছি আজ থেকে একশো বছর পরেও যদি থাকে আমাদের সবকিছু থেকে যাবে তা আমাদের শুধু অঙ্গ না আরো সহজ কারণ কোরআন এবং হাদিস যে কথাগুলো বলেছে যে কেমন আল্লাহ বান্দা কি করেছে সেগুলো হাজির করবেন দেখতে পারবেন সাক্ষী পেশ করবেন সবকিছু কথা বলবে এই রেকর্ড করে যারা সময় সম্মানিত লেখক বৃন্দ ফেরেস্তারা লিখছেন ভালো এবং মন্দ মা বিশ্বাস করা যে এই যে গরু কথা বলে দেখেন তার অধিকারের কথা বলেছে তার অধিকারের কথা যেম হ গরু গাড়ির একটা প্রচলন ছিল আল্লাহ ভালো জানেন যে আমাদের অন্য কোন উপায় নাই সেসব আল্লাহ মাফ করবেন কিনা ভিন্ন বিষয় কিন্তু আসলে গরুকে যেহেতু আল্লাহ তালা সৃষ্টি করেননি এটা গরুর উপর অবিচার আমরা গরুর দেখেছি গরুর গাড়িতে যখন মাল বোঝাই করে টানা হয় তখন গরুর এখানে একটি কথা থেকে যায় যে সমস্ত চাষি ভাই বা যে সমস্ত গ্রাম বাংলার মানুষ বা যেখানকারী মানুষ হোক এই সমস্ত পশুগুলোকে বাহন হিসাবে বা এই গাড়ি ঘোড়া টানার ব্যাপারে কাজে লাগান পশুগুলো যখন একটু অপারগতার শিকার করে যে পা করে এটা কতটা প্রাণীকে আল্লাপা কিন্তু এই কাজের জন্য রেখেছেন সুরাব নাহালের মধ্যে আসছে ওয়াতিল যেটা এসেছে এটা মূলত অবশ্য তাকে গাড়ি ঘোড়া ব্যবহারের জন্য নয় সে নিজে তার পিঠে উঠে দেওয়া হচ্ছে এখানে একটা সুন্দর দিক ইসলামের যে সুহান আল্লাহ কোনো কোন ধর্মের মৌলিক গুলি আছে জীবে দয়া করো কিন্তু জীবে দয়ার দৃশ্য জীবের দয়ার চিত্র আমরা দেখতে পাই যে করতে গিয়ে দেখা যায় যে তারা মাছ খান না গোস খান্না নিরামিষ ভোজন শ্রেষ্ঠ জীব মানুষকে প্রশুর মত করে হত্যা করতে তাদের বুকে বাদে না আর ইসলামের নবী মোহাম্মদ এই ঘটনার মাধ্যমে তার গোটা উন্মত শিক্ষা দিয়ে যাচ্ছেন মানুষ তো দূরের কথা এটা স্বাভাবিক মালিক চাইবেই যে তার কোনটা জিনিস আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে একটা দৃষ্টান্ত ছিল যে তোমার কে অনেকগুলো ছাগল দিয়েছে বাঘ তার খাদ্যের জন্য একটি ছাগলী নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল গ্রামে কি করে তারা চালায় কেন হামলা চালায় যে তারা পাচ্ছে না খাদ্য আর আল্লাপাক রাজা খুজুল সবাই দেখেছেন তো সেখানে হচ্ছে কি আমাদের উচিত যদি এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে তাদের প্রতিও লক্ষ্য রাখা তাহলে এখানে আমার মনে হয় যোগ করি যে আজকের প্রেক্ষাপটে আমরা যদি বলি বাঘ বলিয়া যাই বলি বনের যে সমস্ত পশু আল্লাহর মাহলুকাত তাদের প্রতি দয়ার অংশ হিসাবে আমরা যদি লক্ষ্য করি বন উজাড় করা এটা আজকের সমাজে অপরাধ বলা হচ্ছে আমি তো মনে করি হাদিসের আলোকে এটা ইসলামিক দৃষ্টিতে অপরাধ বিনা কারণে অযথা বনুজার উজাড় করে ফেলা বনের ভিতরে যারা আছে তাদের খাদ্য খাবার আল্লাহ তারা বনেই রেখেছেন অতএবন উজাড় করা এখান থেকে বোঝা যায় এটা সামাজিক ভারসাম্যতা নষ্ট কারণে তাদের খাদ্য খাবার বসবাসের উপযোগী করে থাকার জন্য আমাদের প্রমাণিত হয় বন্য পশুদের সর্বশেষ শিক্ষণীয় বিষয় যেটা সেটা হল যে অবকর অ নিজে বলছেন এই ঘটামতে আমি মানালাম আর অন্য কারোর দায়িত্ব তিনি না নিয়ে আস্থা এবং বিশ্বাস এরকম যে আমি যে বিষয়ে ইমান এনেছি তারা ইমান আনবে এটা জানা কথা এখান থেকে বোঝা যায় অবক্রমন তাল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অন্য সবাই আছে তাদের উভয় কে সোল্লা সদালাম নিজের মনে করেন একান্ত নিজের পাল্টে দেওয়ার মতো একটি হাদিস আছে শুনলাম এবং দর্শকদের জন্য উপহার দিলাম এই আমরা চেষ্টা করি যে ভাই আমাদের আমুলকে আমরা দুরস্ত করে নেই আমাদের আমলগুলোকে আমরা সঠিক আদায় করার চেষ্টা করি প্রকাশ্যে গোপনে ঘরে বাইরে যেখানে সবসময় থাকে বিশ্বাস করি আমি ইনসা আল্লাহ যে ওই লোক কোনোদিন অনেক ধন্যবাদ আসলে খুব মনজ্ঞ এবং তন্ত হৃদয় স্পর্শী ভাবে ঘটনা সুধি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন দর্শক শ্রোতা আসুন আমরাও এই বিষয়ের আলোকে একটু নিজেরা ভাবি এবং আমাদের কিছু চিন্তার খোরাক হিসাবে এখান থেকে গ্রহণ করি যে আমরা যে আল্লাহ সুবাহনাহুতালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সহযোগিতার জন্য এই গোটা জীব জগৎকে জল জগৎকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন আমরা অবলীলাক্রমে তাদেরকে ভোগ করছি যদি আমরা আল্লাহ সুবাহন আহতালার আনুগত্য না করি তাহলে সেদিন কি জবাব দেব আসুন তাই আমরা সার্বিক ক্ষেত্রে যিনি যে পর্যায়ে আসি আমরা আল্লাহ সব বেশি বেশি অনুগত্য প্রকাশ করি তাহলেই অৌকিক এবং পরলৌকিক জীবন আমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে আসসালাম রাহমতুল্লা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 সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউ রোড বার্মিংহাম শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌর এ আর এ জি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি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 शांिर जन्लमर अवदान समाजे शांति प्रतिष्ठाएस प्रति बुधवार रे आठटन सम्प्रचार सकाल सार्लादे